أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض؟ ما يَكُونُ مِن نَّجْوَىٰ سَلَامَةً إِلَّا وَرَاضٍ عِندَهُ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَامِعُهُمْ وَلَا أَدْنَىٰ وَلَا أَدْنَىٰ مِن بَانٍ كَمَا لَا يَكْفَرُ إِلَّا هُوَ معهم أينما كانوا কুরআন মজিদের দাসে আমরা বসার সুযোগ পেয়েছি আল্লাহ সুব্রাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য করে কালী মতো শুকুর পেশ করছি আমি এখন সুরাতুল মুজাদ আলা সাত নাম্বার আয়াতত করেছি যেখানে আল্লাহ সুবাহ এরশাক আলাম তুমি কি লক্ষ্য করি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তা আল্লাহ জানেন তোমাদের নেই পরামর্শ বা খানাখানির অবস্থা নেই যেখানে তোমাদের তিনজন সেখানে চতুর্থ হলেন আল্লাহ যেখানে পাঁচজন সেখানে ষষ্ঠ হলেন আল্লাহ অতবা এর চেয়ে বেশি অতবা কম যাই হোক না কেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সেখানে আছেন অত তিনি তোমরা যা কিছু করছো সে বিষয়ে কেয়ামতের দিন সংবাদ দেবেন তোমাদেরকে নিশ্চয়ই সব কিছু সম্পর্কে অবহিত। এই এখান থেকে সাত নাম্বার আয়াত থেকে যে কয়েকটি আয়াত নাজিল হয়েছে এর অনেকগুলো কারণ বর্ণিত হয়েছে সেই কারণগুলোর মধ্য থেকে রাসুল্লাহ সাল্ল্লাহআলাম মদিনায় হিজরত করে আসার পর মদিনার আশপাশের ইহুদিদের সাথে যে শান্তি চুক্তি করেছিলেন সহ অবস্থানের যে চুক্তি করেছিলেন সেই চুক্তির ফলে ইহুদিগণ প্রকাশ্যভাবে মুসলমানদের বিরোধিতা করতে পারত না কিন্তু মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা কৌশল অবলম্বন করত তারা বিভিন্ন ধরনের গোপন সলা পরামর্শ করত এমনকি তার প্রকাশ্য রূপটা এমন ছিল যদি কোনো মুসলমানকে তারা রাস্তায় দেখতে পেত তখন তারা তারা এক পাশে যে ইহুদি কয়জন থাকতো তারা গিয়ে কানা শুরু করত এই কানাগুসা শুরু করার বড় কারণটা হল যে মুসলমান ব্যক্তি এখানে সে সন্দেহের মধ্যে পতিত হবে সে হবে। সে মনে করবে যে এই ইহুদিরা হয়তো আমার ব্যাপারই কানাগুসা করছে আমার বিপক্ষে হয়তো তারা কোন ষড়যন্ত্র করছে এত করে সে মানসিকভাবে কষ্ট পাবে ইহুদিরা ইহুদিরা যেমন এই কাজটা করত অনুরূপভাবে ভাবে মুনাফিকরাও মুনাফিকরাও এই কাজটা করত মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য কি পন্থা আবিষ্কার করা যায় তোর জন্য তারা পরস্পরের মধ্যে গোপনে গোপনে সলা পরামর্শ করত কানাখানি করত আর সেই কানাখানিটা কখনো কখনো প্রকাশ্য রূপ নিত আর প্রকাশ্যভাবে এই মুসলমানদের উপর একটা প্রভাব বিস্তার করত। এই কৌশলগুলো মুনাফিকা অবলম্বন করত এরপরের আয়াতগুলোতেও প্রত্যেকটাতে দেখবেন একটা দেখবেন নাজিরের একটা পট ভূমিকা আছে তো এখানে আল্লাহ সুবাহ বলছেন আলাম তারা তুমি কি দেখো লক্ষ্য করি যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ জানেন এই কথা বলে ওই ইহুদি খ্রিস্টানদেরকে একটা ধমক দিলেন কারণ তোমরা গোপনে যা সোলা পরামর্শ করো আল্লাহ তা জানেন তোমরা যে কানা কানি করো কোন কানাগাড়ির বিষয় তোমরা গোপন করতে পারবে না সবকিছু আল্লাহর রেলিমের মধ্যে আছে তারো আরো স্পষ্ট করে দেন করে দেন গোপন যেখানে তিনজন মিলে গোপন সলা পরামর্শ করে এর মধ্যে চতুর্থ আল্লাহ নন এমন কোন তিনজনের কানা তিনজন যদি কোথাও কানাগুসা করে তাহলে সেখানে চতুর্থ জন আল্লাহ আছেন আল্লাহ আছেন অথবা এমন পাঁচ জনের কানাগুসা গোপন সোলা পরামর্শ নেই যেখানে ষষ্ঠ হিসেবে আল্লাহ নিলে আল্লাহ নিলে অর্থাৎ যদি পাঁচজন মিলে কোথাও কোথাও সলা পরামর্শ করে ষষ্ঠ হলেন আল্লাহ সেখানে তিনি আছেন এর চেয়ে কম হোক অথবা বেশি হোক ইহু মাহুম আইনামা কানু তারা যেখানে থাকুক না কেন আল্লাহ তাদের সাথে আছে না আল্লাহ সুবাহ তাদের এই গোপন সলা পরামর্শের কথা বলছেন যদি তারা তিনজন মিলে কোথাও গোপন সলা পরামর্শ করে তাহলে তার সেখানে চতুর্থ হিসাবে আল্লাহ আছেন আল্লাহ আছেন যদি পাঁচজন করে তাহলে ষষ্ঠ জন আল্লাহ আছেন আল্লাহ আছেন এর চেয়ে কম অতবা বেশি দুইজন হতে পারে তিনজন না হয়ে না হয়ে সর্বনিম্ন সলা পরামর্শ করার জন্য কয়জন দরকার দুইজন একা এত সলা পরামর্শ করা যায় না করা যায় কানাখানি তো একা করা যায় না করা যায় না দুইজন তিনজনের কথা বলেছেন বলার পরে বলছেন এর চেয়ে কম অর্থাৎ যদি দুইজন হয় হয় এই কানাকানিতে অথবা এর চেয়ে বেশি এখানে পাঁচের কথা বলা হয়েছে পাঁচের অধিকার অধিক এই সংখ্যাটার সংখ্যাটা নিচের হোক অথবা উপরের যে সংখ্যায় হোক না কেন তারা যখন গোপন সলা পরামর্শ করে যেখানেই করে আইনে মা কানু তারা যেখানেই তাকুক না কেন এটা গরের ভিতরেই হোক আর বাইরেই হোক এটা জঙ্গলেই হোক আর মুক্ত তার ময়দানে গোপন সলা পরামর্শ করুক না কেন সেখানে অবশ্যই আল্লাহ তাদের সাথে আছেন এখানে এখানে আল্লাহ আছেন বলতে কিভাবে আছেন আল্লাহ তার এলিমের মাধ্যমে আছেন আর এই কথাটা কি বানিয়ে বললাম যে আল্লাহ এলিমের মাধ্যমে আছেন না আল্লাহ এর আগে বলেছেন এলিম এতটুকু বিস্তৃত আল্লাহ সুবাহ তার এলিম বিস্তৃত কতটুকু মাফিস আউট আসমান এবং জমিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর এলিমের মধ্যে আছে আল্লাহ তার এলিমের মাধ্যমে তাদের সাথে আছেন এই কথাটা বললাম এই কারণে যারা যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করেন তারা এই আয়াত দিয়ে দলিল দেন। তারা বলেন বলেন ইহু আইনামু তারা যেখানেই থাকুক না কেন আল্লাহ তাদের সাথে আছেন তবে আল্লাহ সর্বত্র বিরাজমান বিরাজমান নাউজুবিল্লাহ মিনজালি এটা তাদের তাদের পুরানের আয়াত উপলব্ধি না করার কারণে না বুঝার কারণে আল্লাহ আগে বলে দিয়েছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর এলিম আল্লাহ আল্লাহর কাছে আছে তাহার এলিমের বাইরে কিছুই নাই তিনি এলিমের মাধ্যমে সবকিছু বেষ্টন করে আছেন সবকিছুকে বেষ্টন করে আছে আল্লাহর এলিমকে কেউ আয়ত্ত করতে পারে না আল্লাহর এলিম কতটুকু কেউ কোনদিন আয়ত্ত করতে পারে না আল্লাহর এলিমের কোনো সীমা নাই যদি তার এহাতা এহাতার তো কি সীমানী আয়ত্ত করা যদি তার এলিমের কোন একটা সীমা থাকতো পরিসীমা থাকত তাহলে মানুষ ওই জায়গাগত হতো কেউ পৌঁছতে পারত কিন্তু আল্লাহর এলিমের কোনো সীমা নাই সৃষ্টি জগতের কোন কিছুই কিছুই আল্লাহর এলিমকে আয়ত্ত করতে পারে না আল্লাহ তার এলিম থেকে যতটুকু তার সৃষ্টি জগৎ দেন কে দেন সে ততটুকুই জানে এর চেয়ে বেশি কিছু নাই আল্লাহর সৃষ্টি জগৎকে আল্লাহ যতটুকু দেন সেই সৃষ্টি জগৎ ততটুকুই জানে বেশি কিছুই নয় সমুদ্রের পানির ভিতরে যদি কেউ তার আঙ্গুলটা ডুবায় সেই আঙ্গুলটা পানির ভিতর থেকে বের করে আনার পর তার আঙ্গুলের মধ্যে যতটুকু পানি লেগে থাকে সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ সুবাহানা এতটুকু এলিম দিয়েছেন তাহলে এটা কি কোন কিছু কল্পনা করার মতো কল্পনা করার মতো নয় তো আল্লাহ সুবাহান তার এলিমের মাধ্যমে সমগ্র সৃষ্টি জগৎকে তিনি পর্যবেক্ষণ করছেন তিনি জানেন তার এলিমের বাইরে কিছুই নাই এখানে একটা কথা যে তিন জনের কথা উল্লেখ করলেন পাঁচ জনের কথা উল্লেখ করলেন বেজুর সংখ্যা উল্লেখ করলেন এটা কেন দুইজন বললেন না চারজন বললেন না ছয়জন বললেন না বললেন না আল্লাহ বলছেন তিনজনের পাঁচ জনের কানাকানি বেজুর সংখ্যাটা এখানে বলছেন তিন পাঁচ বলেছেন এর বড় কারণটা হল আল্লাহ বেজুরকে পছন্দ করেন رسول اللہ صلاح اللہ پسند کر করা ایک না। আল্লাহ সুবহান হুতাল এই কারণেই হয়তো এখানে তিন এবং পাঁচের উল্লেখ করেছেন যারা যারা গোপন সলা পরামর্শ করে তিনজন মিলে যদি কোন গোপন সলাহ করে করে তাহলে ষষ্ঠ হিসাবে আল্লাহ আছেন তার এলিমের মাধ্যমে তাদের সাথেই সাথেই চতুর্থ চতুর্থ চতুর্থ আল্লাহ আছেন তাদের সাথেই এলিমের মাধ্যমে जदि पांच जन मिले सभा परमर्श करल्लास्त आतेमी क्योंकि बेजूर की निर्दिष्ट कर दें नहीं तीन पांच के निर्दिष्ट करें बसि कमो होते दुजे सभा परामर्श होते बसी होते चार जनो होते छेवे ना तीन चे क्रम हू क्रम हूं অথবা পাঁচের চেয়ে বেশি হোক এই কম বেশ যাই হোক না কেন না তারা যেখানেই তারা সলা পরামর্শ করে কানাকানি করে তাদের সাথে সাথে আল্লাহ আছেন তারা যেখানেই থাকুক না কেন না কেন আল্লাহ তাদের সাথে আছেন অর্থাৎ আল্লাহ তার এলিমের মাধ্যমে তাদের সাথে আছেন তিনি জানেন তারা কি কানাকানি করছে কি সলা করছে। এখানে যদিও ইহুদি এবং মুনাফিকদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলা হয়েছে কিন্তু এই কথাগুলো সার্বজনীন এটা সকলের জন্য মুসলমানদের জন্য কোন মুসলমানও তারা এইভাবে গোপন সলা পরামর্শ করবে না গোপনে কানাকানি করবে না যদি যদি কোথাও তিনজন থাকে তাহলে একজন একজনকে রেখে বাকি দুইজন সরে গিয়ে কানাকানি করবে না রাসুলুল্লাহ সল্ল্লাহ আলাই নিষিদ্ধ করে দিয়েছেন তোমরা যদি তিনজন হও হও সেখানে একজনকে বাদ দিয়ে দুইজনে কোন গোপন সলা পরামর্শ করো না যদি করো তাহলে সে মনে কষ্ট পাবে এক সে মনে করবে তারা আমাকে পর করে নিয়েছে তারা নিজেরা পরস্পরে আপন আমি তাদের কাছে পর হয়ে গেলাম আমাকে তারা বিশ্বাস করে না এই জন্য আমার কাছ থেকে দূরে সরে গেছে সরা পরামর্শ করছে আরেকটি কারণ সে মনে করবে হয়তো তাদের গোপন সলা পরামর্শ আমার বিপক্ষেই উভয় অবস্থায় সে মনে কষ্ট পারে এই জন্য রাসুল উল্লাহ সাল্ল্লাহাম নিষিদ্ধ করে দিয়েছেন যদি তোমরা তিনজনে করতে থাকো একজনকে আলাদা করে দুইজনে কোন কানা গুসা করবে না করবে না তবে যদি বেশি লোক এসে যায় এসে তাহলে লোকজন যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে করতে পারো বেশি থাকলে তখন তার সাথে তো লোকজন আছে আরেকটা অবস্থা হল সেটা হল যদি কয়েকজনে করতে আছেন দুইজন যদি সরে গিয়ে কোনো পরামর্শ করতে হয় কানা করতে হয় বা তিনজন যদি করতে হয় অন্যদের কাছ থেকে তাহলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে বিষয়টা যদি পরিষ্কার স্বচ্ছ হয় তাহলে তাদেরকে এটা এই ব্যাপারে ধারণা দিতে হবে আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই আমরা একটু আলাদা করে একটু পরামর্শ করে নিই পরস্পরে যাতে কারো মধ্যে কোনো সন্দেহ সংশয়ের সৃষ্টি না হয় কোথাও যদি একটা জামাত একত্রে থাকে আর যদি দেখা যায় দেখা যায় হয়তো জামাতের মধ্যে বেশ কয়েকজনই আছে কিন্তু বিশেষ কোন দুইজন বা তিনজন তারা তারা বিভিন্ন সময় একত্রিত হয় আলাদা এটা সন্দেহজনক সন্দেহজনক এই ধরনের আচরণ করা যাবে না করা বিষয়টা যদি স্পষ্ট করার মতো হয় সকলের সামনে করতে হবে করতে হবে অথবা তাদেরকে এই নিশ্চয়তা প্রদান করতে হবে যে ভিন্ন একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি এখান আমাদের ব্যক্তিগত পর্যায়ে সামষ্টিক কোনো বিষয় না তাদেরকে নিশ্চয়তা যাতে করে কারো মনে কোন সন্দেহের সৃষ্টি না হয় সন্দেহের সৃষ্টির কারণ যদি এখানে থাকে সেই কারণ দূর করতে হবে এই এই ধরনের একত্রে থাকলে সেখানে বিশেষ বিশেষ কারোর সাথে বিশেষ গোপন সম্পর্ক এটা ইসলামী শরীয়ত এলাও করে না ব্যক্তিকেন্দ্রিক বিশেষ সম্পর্ক নিষিদ্ধ এটা করা যাবে না। ইমানদারদের সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে এখানে বিশেষ ব্যক্তিকেন্দ্রিক কোনো সম্পর্ক হবে না আর এই সন্দেহ থেকে দূর করা শিক্ষা রাসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম দিয়েছেন রাসুল্লাহ সাল্ল্লাফে ছিলেন রাতের বেলায় উনার স্ত্রী হজরত সাফিয়া এসেছিলেন দেখা করতে সাফিয়ার ঘরটি ছিল মসজিদে নবমী থেকে কিছু দূরে যখন সাফিয়া রাসুলের সাথে কথাবার্তা শেষ হল শেষ তিনি তখন চলে যাবেন এখানে একটা কথা বলেরা কি যে এত কাফে ছিলেন রাসুল মসজিদে মসজিদে আর সেখানে ওনার স্ত্রী এসেছেন দেখা করতে আমাদের অবস্থাটা তো এখন এমন কেউ যদি মসজিদে এতেকাপে বসে আসে সেখানে যদি তার স্ত্রী কোন পারিবারিক বা কোন বিষয়ে কথা বলার জন্য যায় লোকজন সমালোচনা শুরু করে দেবে কিন্তু রাসুলুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের কাছে এতেকাপ অবস্থায় উনার স্ত্রীর সাথে এসেছিলেন কথাবার্তা শেষ হওয়ার পর যখন তিনি চলে যাবেন রাতের বেলা এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাই বলেন তুমি একটু দাঁড়াও আমি একটু এগিয়ে দি দিয়েছি তিনি তখন মসজিদ থেকে বের হয়ে এগিয়ে দেওয়ার জন্য তিনি চলছেন দুজন সাহাবা ওই দিকে যাচ্ছিলেন তারা যখন রাসুলুল্লাহ সল্ল্লাহু আলাইহ সাল্লামের সাথে অন্ধকার একজন মহিলাকে দেখলেন দেখলেন দেখে তারা একটু দ্রুত গতিতে সেখান থেকে চলে যাচ্ছিলেন রাসুল্লাহ সাল্ল্লাহু আল্লাহেন আপনার প্রতিও কি আমরা কোন সন্দেহ করতে পারি তখন রাসুল্লাহ সাল্লু আল্লাহ বললেন শয়তান মানুষের মানুষের রক্তের শিরার সাথে প্রবাহিত হয় মানুষকে ধুকায় নিক্ষেপ করে তারা যাতে রাসুলের প্রতি সন্দেহ না করেন রাতের অন্ধকারে কোন এক মহিলা আসলো রাসুলের কাছে আর তিনি একটা মহিলাকে নিয়ে হেঁটে যাচ্ছেন এই সন্দেহটা যাতে না জাগে না মানুষ তো এই জন্য তাদের সন্দেহটা দূর করার জন্য তিনি বলে দিলেন এই যে আমার স্ত্রী সাফিয়া তাদেরকে সন্দেহ মুক্ত করার জন্য এটা করে দিলেন এটা আমাদের জন্য একটা সুননা কেউ যদি কারো সাথে বিশেষ বিভিন্ন সময় কোনো কথা বলতে চায় হতে পারে চায়ুরি কোনো ব্যক্তিগত বিষয় পারে তাহলে সেই বিষয়টি অন্যদের অবহিত জানানো ব্যক্তিগত বিষয় যাতে তারা সন্দেহ মুক্ত থাকে এই গোপন সলা পরামর্শগুলো শয়তানের পথকে উন্মুক্ত করে দেয় করে যায় মুসলমানদের মধ্যে কোন গোপন সলা পরামর্শ নেই মুসলমানদের মধ্যে আছে প্রকাশ্য মশওয়ারা মুসলমানদের যে পরামর্শগুলো হবে সেগুলো প্রকাশ্যোপনে কোন কিছু হবে না কিছু হবে না গোপনে করে ইহুদিগন ইহুদিগণ মুনাফেকগুন মুনাফেকগুণ এর জন্য আল্লাহ সুবাহানহু তাল এরপর বলছেন বলছেন অতপর তারা যা কিছু করছে কেয়ামতের দিন আল্লাহ সেই বিষয় সম্পর্কে তাদেরকে অবহিত করবেন অর্থাৎ তারা যে গোপনে যা কিছু করে চলছে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য যে কানা কানি গোপন সলা পরামর্শ বিভিন্ন কৌশল ইত্যাদি অবলম্বন করার চেষ্টা করে চলছে যার উদ্দেশ্য হল মুসলমানদেরকে কষ্ট দেওয়া সেই ইহুদি এবং মুনাফেকদের ব্যাপারে অপকর্মের সকল তথ্য আল্লাহ তাদেরকে তাদের সামনে আল্লাহ আল্লাহ প্রকাশ করে দেবেন জানিয়ে দিবেন তোমরা দুনিয়ায় এই কাজগুলো করছিলে এই উদ্দেশ্যে করছিলে আল্লাহ সেটা জানিয়ে দিবেন ইনাল্লাহ আলিম নিশ্চয়াল্লাহ সকল বিষয় সম্পর্কে জানেন আবারও কিন্তু আসলো আল্লাহ তার এলিমের মাধ্যমে তিনি সর্বত্র আছেন কিভাবে আছেন এলিমের মাধ্যমে তিনি সকল কিছু সম্পর্কে জানেন জানেন সব কিছুর এলিম তার আছে তার এলিমের বাইরে কিছুই নাই তিনি সরাসরি এখানে এসে হাজির হওয়ার প্রয়োজন নাই তিনি এখানে সরাসরি এসে উপস্থিত হবেন এটা প্রয়োজন তার নেই কারণ তার এলিমটা হল সর্বীপি তার এলিমের মধ্যে সমগ্র সৃষ্টিক হয়ৌ কবি মল হৈ কবি কু নি অঙ্কুশি লৌ লু হলি বুন বিম হসবুম জহন আল্লাহ সুবহান হু তা তুমি কি ওই সব লোকদের প্রতি লক্ষ্য করছো তাদেরকে কি দেখছ যে যাদেরকে গোপন সোলা পরামর্শ কানাকানি করতে নিষেধ করা হয়েছিল নুহু আইন না জুয়া করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল পরস্পরের মধ্যে কানাকানি করতে নিষেধ করা হয়েছিল গোপন সোলা পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল যে বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাদেরকে নিষেধ করে দিয়েছিলেন তা পুনরায় তারা করতে শুরু করেছে আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে তারা কানাঘানি করছে গুপন সলা পরামর্শ করছে এদের সম্পর্কে কি আপনি জানেন তাদের অবস্থা কি দেখছেন পর্যবেক্ষণ করছেন না সীমালঙ্গন ল এবং রাসুলের অবাধ্যতার ব্যাপারে তারা সলা পরামর্শ করছে তারা নিজেরা গুনার কাজের পরামর্শ করছে কানাগুসা করছে ভালো কাজের নয় নয় ইয়াতানা বিন ইসমে। ইসম তো কি গুনা পাপ তারা পাপ কাজের জন্য পরামর্শ করছে কানা করছে কানাকানি করছে বল এবং সীমালঙ্গনের জন্য আল্লাহ তার আনুগত্যের যে সীমা নির্ধারণ করে দিয়েছেন এবাদতের যেই সীমানা ঠিক করে দিয়েছেন গাছরের আনুগত্যের যে সীমানা দিয়েছেন তা লঙ্ঘন করে আল্লাহর এবাদতের বাইরে অন্যের এবাদত করার জন্য রাসুলের আনুগত্যের পরিবর্তে অন্যের আনুগত্য কিভাবে করা যায় সেটাকে কিভাবে বৈধতা দেওয়া যায় সেটার স্বীকৃতি আদায় করা যায় সেই তথ্য কিভাবে সহজ করা যায় বাধাহীন করা যায় তোর জন্য তারা সলা পরামর্শ করে কানা কানে করে মাল সিয়াতির রাসুল এবং রাসুলের অবাধ্যতার ব্যাপারে তারা কানা কানি করে মুনাফেকদের ব্যাপারে কাছে মুনাফেকরা কথা শুনত বাহ্যিকভাবে তারা আনুগত্য প্রকাশ করতো। কিন্তু রাসুলের কাছ থেকে ফিরে যাওয়ার পর মুনাফেকরা তাদের কোনো ঘরের একত্রিত হতো ঘরের মধ্যে একত্রিত হয়ে তারা সলা পরামর্শ করত রাসুল্লাহ সাল্লু আলহিহাস পুত পবিত্র জীবন যাপনের জন্য নির্দেশ প্রদান করতেন অতীতে তারা যেইভাবে পাপ বংশীলতায় নিজেদের জীবনকে ডুবিয়ে রেখেছিল এ থেকে মুক্ত করার জন্য রাসুলুল্লাহ সাল্লু আলাইহ্লাম তাদেরকে নির্দেশনা দিতেন সেই নির্দেশ নির্দেশনা অমান্য করে তাদের পূর্ব খালের বাপ আমল থেকে চলে আসা সেই তাপ পঙ্কিলতার সেই রেওয়াজ গুলো কিভাবে ধরে রাখা যায় তোর জন্য তারা সোলা পরামর্শ করত বাহ্যিকভাবে রাফুলের আনুগত্য দেখাতে হবে আবার তাদের বাপদাদার সেই জাহলিয়াতকে ধরে রাখতে হবে এই দুইটার মধ্যে কিভাবে একটা সংঘাত এড়িয়ে থাকা যায় এইজন্য তারা সোলা পরামর্শ করত প্রকাশ্যভাবে তারা খুব খাঁটি মুসলমান হিসেবে দাবি করত প্রকাশ করত কিন্তু অন্তরে দেখতে তারা মুসলিম ছিল না এইজন্য তাদের বাপ দাদার আমলের সেই কুপ্রথাগুলো তারা ছাড়তে পারেনি এই জন্য পাপা মধ্যে নিজেদেরকে দুধের একা তাকেই তাদের জন্য সফলতা মনে করত এতেই তারা শান্তি প্রশান্তি লাভ করত। করতান এবং তারা সীমা লঙ্ঘন করত আল্লাহ সুবাহ তার বান্দার জন্য নির্দেশ দিয়েছেন মান্দা যেন শুধুমাত্র আল্লাহরই আবাদতই করে দাসত্ব করে গুলামি করে আল্লাহ হুকুম মেনে চলে আর রাসুল্লাহ আল্লাহর দাসত্ব গুলামি আবাদতের যে নিয়ম তরিত্রা শিক্ষা দেন এর উপরই যাতে অটল তারা থাকে এ থেকে যেন তারা বিচ্ছুত না হয় না হয় কিন্তু এই মুনাফিগণ এর উপর অটল থাকতে চাইত না জন্য তারা একা একা সিদ্ধান্ত নিতে পারত না বিষয়টা ছিল বিপজ্জনক তাদের জন্য যদি তারা তাদের এই অপকর্ম সীমাল মুসলমানদের হাতে ধরা পড়ে যায় তাহলে না জানি কোন শাস্তির সম্মুখীন এই জন্য তারা গোপনে গোপনে কানা কানি করত সোলা পরামর্শ করত যেই সোলা পরামর্শ করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন মানাসিয়াতির আর রাসুলের অবাধ্য জন্য তারা এমন সোলা পরামর্শ করত যদি মুসলমানদের দুশ্মন যারা রয়েছে বিশেষ করে মক্খার পুরাইশগ আর তাদের আশপাশের মিত্রগণ আর ইহুদি খ্রিস্টানগণ এরা সকলেই তো রাসুলের প্রতিপক্ষ এদের মধ্যে কিভাবে জুট বাঁধানো যায় ঐক্যবদ্ধ করা যায় সকলকে সম্মিলিত বাহিনীভুক্ত করে শক্তিশালী করা যায় আর মদিনা আক্রমণ করে রাসুল্লাহ সল্লি এবং তার করে। আবার তাদের পূর্বপুরুষের মতো দখল করে নেওয়া যায় তাদের অনুসারী বানিয়ে নেওয়া যায় নেওয়া যায় যদি মোদিনায় রাসুলের পরাজয় ঘটে তখন মুনাফেকরা প্রকাশ্যভাবে তাদের মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে তারা তাদের মনের সেই কুফুরিটা প্রকাশ করতে পারবে ভিতরে কুফুরিফুরি বাহ্যে বাহ্যিক মুসলিম পরিচয় দিতে হয় এটা যে বড় মনের বড় কষ্ট সব সময় মনের এই জ্বালা নিয়ে তারা থাকে এই জন্য তারা এই ধরনের গোপন চিন্তা করত সলা পরামর্শ করতলাহ সুবাহ এই ইহুদি এবং মুনাফিকদের এই অবস্থাটা তুলে ধরেছেন রাসুলকে বলছেন আপনি কি এদের প্রতি লক্ষ্য করে দেখছেন এদেরকে আল্লাহ নিষেধ করে দিলেন নুহু আনিন না জুয়া তোমরা গোপন সোলা পরামর্শ করো না কেনাকানি করো না যা বলার প্রকাশ্য বলো তোমাদের কোন পরামর্শ থাকলে রাসুলের সামনে এসে হাজির হয়ে প্রকাশ্য ভাবে বলো গোপনে সোলা পরামর্শ করছ কেন আলিমান কিন্তু আল্লাহ গোপন সোলা পরামর্শ করতে তাদেরকে নিষেধ করে দেওয়ার পরেও তারা সেই গোপন সোলা পরামর্শের পথেই ফিরে গেল এই গিয়ে নাথর মানিমূলক সলা পরামর্শ তারা করছে রাসুলকে বলছেন আপনি কি এই লোকদেরকে লক্ষ্য করে দেখছেন এরা কারা এই কর্মকুলু যারা করে এরা হয়তো হিউদি হয়তো মুনাফিক মুনাফিক মুসলমান কখনো এই ধরনের কাজ করে না এই গোপন কানা কানিয়ে গোপন সলা পরামর্শ কোন মুসলমান করে না করে না এটা হয়তো ইহুদিরা করে নয়তো মুনাফিকরা করে এদের পরিচয়টা পরিচয়টা গোপনে কানা কানি কানা গুসা করা এটা মুনাফিকের কাজ এটা ইহুদিদের কাজ মুসলমানের কাজ নয় আর তারা যখন আপনার কাছে আসে তখন আপনাকে সালাম দেয় এমন ভাষায় ভাষায় যেই ভাষায় আল্লাহ আপনাকে সালাম দেন নাই আল্লাহ যেই ভাষায় আপনাকে সালাম দেন নাই ওই ভাষায় তারা আপনাকে সালাম দেয় যখন তারা আপনার কাছে আসে কিভাবে আসসালামর তো কি মৃত্যু মৃত্যু আসসালামাইকুম তোমার উপর মৃত্যু নেমে আসো নেমে আসো নাউজুবিল্লাহ মিনজালি কথাটা এমন ভাবে তাড়াহুড়া করে বলতো যে জন্য এটা কেউ বুঝতে না পারেন আসসালাম ও আলাইকুম বললো বললো না বললো বললো এটা বুঝে আমাদের সমাজ এটাই প্রচলিত এখন বেশি আমাদের সমাজের মধ্যে সালামের প্রচলন নাই যেটা আছে যেটার কোন অর্থই নাই আসসালাম আলাইকুম ওইটা বলছে তোমার মরণ হোক হোক অধিকাংশই আছে আসসালাম আলাইকুম তোমার মরণ হোক মরণ এটা এই মন্ত্রী হয় আসসালাম আলাইকুম কেউ সালাম আলিকুম এই ধরনের দেওয়া হয় দেওয়া হয় এটা আসলে কোন সালাম নয় বরঞ্চ সালামের সাথে প্রচন্ড বেআদি এগুলোর বেয়াদমি বেআ এবং ইসলামকে বিক্ষিত করার কাজ এটা যেখানে সালামের বাসাটা পরিষ্কার পরিষ্কার আসসালামাইকুম ভাষাটা তো পরিষ্কার পরিষ্কার কিন্তু এটাকে বিকৃত করা হয় এটা চরম বেআমী বেআদি এবং সবের পরিবর্তে প্রচন্ড গুণার কাজ কোন ইমানদারকে এই ধরনের সালাম দেওয়া এটা বড় ধরনের গুনার কাজ কারণ ইমানদারের সাথে বেআবী করা তার প্রতি যদি সালাম দে শুদ্ধ ভাবে সালাম দিবেন বিরত থাকুক থাকুক সে সালাম নিয়ে থামসা করার তো তার অধিকার নাই অধিকার নাই রাসুল্লাহ সাল্লি কাছে একবার একদলিহুদে আসলো আসলো এসে কেসে রাসুল্লাহ সালু আল্লাহকে তারা সালাম দিলাম দিলো আসসালামাইকুম রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম জবাব দিলেন তারা কি সালাম দিয়েছিল আপনার মৃত্যু হোক মৃত্যু আপনার উপর নেমে আসো আপনার ধ্বংস ধ্বংস হন রাসুল্লাহ আলাই আয়সার আদি আল্লাহ আলানহা তিনি অত্যধিক মেধাবী ছিলেন ছিলেন এবং তাঁর স্মৃতিশক্তি প্রখর ছিল স্পষ্ট ছিলেন তিনি ছিলেন এই কথাটা শুনে তিনি জবাব দিয়ে দিলেন দিয়ে দিলেন আসসাল ধ্বংস তোমাদের তোমাদের এবং তোমাদের উপর আল্লাহন রাসুল্লাহ আলাই আয়সাকে বললেন হে এত কুটুর হইয় না নমনীয় হক বললেন ইয়া সাল্লাম তারা কি বলেছে আপনি কি শুনেন নাই শুনেন নাই রাসুল্লাহ সাল্লাহ বললেন আমি শুনেছি আমি কি জবাব দিয়েছি তুমি কি শুনো নাই আমি তো জবাব দিয়েছি তোমাদের উপর তোমাদের উপর এইভাবে এইভাবে ইহুদিগণ ইহুদিগণ রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের কাছে এসে সালামের নামে তারা এই ধরনের ধরনের ব্যাদবিপূর্ণ শব্দ ব্যবহার করত বাক্য ব্যবহার করত এই কথাটা আল্লাহ এখানে বলছেন তারা যখন আপনার কাছে আসে তখন আপনাকে সালাম বিমা দেয়াল যেই ভাষায় আল্লাহ আপনাকে সালাম দেন নাই আল্লাহ যেই ভাষায় আপনাকে সালাম দিয়েছেন সেই ভাষায় তারা দেয় না বরং এর বিপরীত ভাষায় তারা সালাম দেয়ালাম দেয়ুল মনে মনে বলতো গয়াকুলু না তারা মনে মনে বলতো বলতো অথবা নিজেদের পরস্পরের মধ্যে কানা করে গুপনে গুপনে কি বলতো কি বলতো আমরা যেই ধরনের কথা বলি বলি এইসব কথার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন মানে তাদের ধারণায় তারা হকের উপর ছিল আর এই এরা এত বেশি সীমালঙ্ঘন করে ফেলেছিল আল্লাহর আজাব তাৎক্ষণিক তাদের উপর না আসায় আসায় সাথে তারা ব্যাধবি করছে কিন্তু এরপর আল্লাহ তাদেরকে আজাব দিচ্ছেন না এই জন্য তারা সাহসী হয়ে উঠেছে এই জন্য তারা বলে আমরা রাসুলের কাছে এসে এইভাবে আসামু আলাইকুম বললাম বললাম তার উপর বদনাম করলাম এরপরও আল্লাহ কেন আমাদেরকে আজাব দেন না এদের দুঃসাহস কতটুকু আর এটা বলতো কি মনে মনে বলতো নাহিম তারা তাদের মনে মনে এই কথাটি বলতো বলতো বিমানাকুল আমরা যা কিছু বলছি এই এই গলার কারণে আল্লাহ কেন আমাদেরকে আজাব দেন না এর দ্বারা তার বুঝাতো যদি তিনি সত্যি রাসুল হতেন তাহলে তার সাথে করলে আল্লাহ অবশ্যই আমাদের উপর আজাব দিতেন দিতেন আর যেহেতু আল্লাহ আমাদেরকে আজাব দিচ্ছেন না তাহলে তিনি আসলে রাসুল নন নাউজিল্লা তারা এই কথা বলে তাদের লোকদেরকে প্রবুদ্ধিত দিত তোমরা সন্দেহে পতিত হো না উনি যদি আল্লাহর রাসুলি হতেন আমরা তো তার সামনে এই ধরনের কথাগুলো বলছি আমাদের এই কথার কারণে তো আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে পারতেন কিন্তু যেহেতু আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না সেহেতু আসলে তিনি আল্লাহ রাসুল নন তারা এই ধরনের কথা বলে তাদের লোকদেরকে অনুসারীদেরকে তারা প্রবুধ দিত হাসবুহুম জাহান্ন আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নামি যথেষ্ট আল্লাহ এক্ষুনি তাদেরকে শাস্তি দিচ্ছেন না তাদের পাপের পাত্রটা পূর্ণ করার জন্য তারা যাতে সীমালংঘন করে পাপ করে তাদের সেই পাপের পাল্লাটাকে পরিপূর্ণ করে দিতে পারে যাতে করে আল্লাহ তাদেরকে চিরস্থায়ী আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারেন এবং কঠিনভাবে তাদেরকে শাস্তি দিতে পারেন এই জন্য আল্লাহ তাদের উপর এই কোনো শাস্তি দেন না তাদের পাপের মাত্রাটা আরো বাড়িয়ে দেওয়ার সুযোগ করে দেন যাতে করে আল্লাহ তাদেরকে ভালো করে শাস্তি হাসবুহ তাদের জন্য জাহান নামই যথেষ্ট মানে জাহান নাম ছাড়া তাদের আর কিছুই হবে না ঠিকানা তাদের ঠিকানা হবে একমাত্র জাহান নাম নাম হ্যাঁ যেই জাহান নামে তারা নিক্ষিপ্ত হবে জাহান নামটা হল তাদের জন্য একমাত্র ঠিকানা ঠিকানা যেই জাহান নামে তারা নিক্ষিপ্ত হবে এ ছাড়া নিক্ষিপ্ত হওয়া কোন জায়গাও নাই জাহান নাম ছাড়া আর কোথাও তাদেরকে নিক্ষেপ করা হবে না হবে না আর এই জাহান জাহান নাম কত খারাপ খারাপ প্রত্যাবর্তন স্থল কত খারাপ ঠিকানা তাদের ফিরে যাওয়ার সর্বশেষ ঠিকানাটা কতই না মন্দ এটা কখনো জাহান নাম জাহান নাম তাঁদের জন্য কল্যাণ বয়ান বেনা তারা যখন সেখানে সেখানে পিপা শর্ত হবে তারা পানি চাইবে তাদের পানি দেওয়া হবে সেই পানি মুখ দিয়ে প্রবেশ করবে पेटर नारी बुरी सब गोले शावग, गोले पिछले रास्ता दी बेर आल्ला शिव मात्रा शुद्ध वृद्धि पा कमती है फिर जाएगा शेष ठिकाना मासकी एके बारे शेष ठिकाना ठिकाना প্রত্যাবর্তন স্থল তাদের সর্বশেষ ঠিকানা এরপরে আর কোন ঠিকানা নাই আর সেটা খুবই হলি ই এতক্ষণ ইহুদি এবং এখন আল্লাহ ইমানদারদেরকে বলছেন হে ইমানদারগোন যখন তোমরা কোন সরা সলা পরামর্শ করো তোমাদের মধ্যে কোনো মশওয়রা যখন হয় পরামর্শ হয় ফালা তাতানা জাওবিল ইসমিওয়াল রাসুল তোমরা গুনার কাজে কোন সলা পরামর্শ করো না সীমালঙ্গনের কাজে কোন সলা পরামর্শ করো এবং রাসুলের অবাধ্যতার জন্য কোন সলা পরামর্শ করো না সরাসরি ইহুদি এবং মুনাফিকরা যেই বিষয়গুলো নিয়ে গোপন সলা পরামর্শ করতে একটা ছিল কি ইসমুন গুনার গুনার সীমালংগন মহান সিয়াতির রাসুল রাসুলের অবাধ্যতা মুসলমানদেরকে বলা হচ্ছে ইমানদারদেরকে বলা হচ্ছে হে ইমানদারগোন যখন তোমরা কোন পরামর্শ করো তখন তোমরা গুনার কাজে কোন পরামর্শ করো না কাজে কোন সলা পরামর্শ করো না রাসুলের অবাধ্যতার কাজে কোন সলা পরামর্শ করো এটা নিষেধাজ্ঞা সকলের জন্য এটা ইহুদি খ্রিস্টানদের জন্য নিষিদ্ধ ছিল ইমানদারদের জন্য নিষিদ্ধ কোন গুনার কাজে চলা পরামর্শ নাই আল্লাহ আল্লাহর এবাদতের সীমা লঙ্ঘন করার কাজে কোন পরামর্শ নাইফর মানির কাজে কোন পরামর্শ নাই যে আমরা পরামর্শ করে দেখি কোন একটা পথ বের করতে পারি কিনা সহজ পথ এই ধরনের মানসিকতা ইমানদারদেরকে গ্রহণ করার অধিকার আল্লাহ প্রদান করেননি যদিও মুসলমানদের মধ্যে কিছু ধর্মগুরু আছেন তারা সমকালীন অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য কুফরি বিধানের কাছে আত্মসমর্পণ করে দুইয়ের মাঝে একটা তারা সমাধান খুঁজে বের করতে চান ইসলাম এবং কুফুরের মধ্যে তারা সহবস্থানের একটা পরিবেশ তৈরি করতে চান তোর জন্য তারা বিভিন্ন যুক্তি যুক্তি বিভিন্ন ধরনের ইসতেহার তার আবিষ্কার করে আর কুফরির গায়ে ইসলামের লেবেল লাগিয়ে দেন এটা সম্পূর্ণভাবে আল্লাহ সুবাহানিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ বান্ধার জন্য কোনটা সবের কাজ আর কোনটা পাপের কাজ এটা নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ যা নির্দিষ্ট করে দিয়েছেন তা কোনোদিন পরিবর্তন হবে না যে কাজটাকে আল্লাহ তাঁপ বলে গণ্য করেছেন গুণা বলে গণ্য করেছেন কেমত পর্যন্ত সেটা পাপ এবং গুণা হিসেবে গণ্য হবে যে কোনো অবস্থায় যে কোন পরিস্থিতির দুহাই দিয়ে এটার গায়ে ইসলামের লেবেল লাগিয়ে দিলে এটা কোনদিনই গুণা থেকে মুক্ত হবে না এই বিষয়ে কোনো পরামর্শ করা যাবে না এটা নিষিদ্ধ আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহর দিনকে বাদ দিয়ে অথবা আল্লাহর দিনের মধ্যে মানুষের তৈরি করা কোনো দিনের কিছু অংশ এখানে জন্য কোনো সলা পরামর্শ করা এই অধিকার কাউকে দেওয়া হয়নি এই বিষয়ে পলা সলা পরামর্শ মুসলমানদেরকেও আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন তাদেরই অধিকার নেই করতে পারবেন রাসুল্লাহ মানব জাতির সামনে যে আদর্শ রেখেছেন তরিকা রেখে গেছেন এটাশীল এটা কোনদিনই ব্যাগ ডেফেড নয় সর্বকালের সর্বযুগের সকল সময়ের সকল মানুষের জন্য সবচেয়ে অত্যাধুনিক তরিকা যদি রসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লামের তরিকার বাইরে কোনো তরিকা আবিষ্কার করে তারা তারা রাসুলুল্লাহ সাল্লু আলাইহ্লামের তরিকার সমমর্যাদা দিতে চায় অথবা ওই তরিকাটাও মানুষ মানুষ পালন করতে পারে এটার বৈধতা দিতে যায় এই জন্য যে ধরনের প্রচেষ্টা পরামর্শ সলা পরামর্শ কানাকানি যাই করা হোক না কেন এটা ওল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এটা করা যাবে না এটাও করা যাবে না এটাও নিষিদ্ধ নিষিদ্ধ তবে তোমরা পরামর্শ করতে পারো দুইটি বিষয়ে একটা নেকি এবং নেওয়ার ব্যাপারে তোমরা সলা পরামর্শ করো কিসের বিলবিল নেকির কল্যাণের ভালো কাজের পত্তাকুয়া এবং তাকুয়ার তাকুয়ার মানুষের মধ্যে কিভাবে কিভাবে এবং নেকির পরিবেশ তৈরি করা যায় কল্যাণের পরিবেশ তৈরি করা যায় ভালো পরিবেশ তৈরি করা যায় আল্লাহ মানব সমাজকে যেইভাবে পরিচালনার জন্য বিধান দিয়েছেন মানব সমাজের মধ্যে সেই আল্লাহর দেওয়া সেই বিধানকে কিভাবে কার্যকরী করা যায় জীবনের সকল ক্ষেত্রে মানুষ কিভাবে আল্লাহর ইবাদ করতে পারে আর এর মাধ্যমে তারা সব এবং নেকি লাভ করতে পারে তৎজন্য যত পরামর্শ করা দরকার সেই পরামর্শ পরামর্শগুলো তোমরা করো এবং আল্লাহ ব্যাপারে মানুষ যাতে তার ইমান এবং আঁকিদাকে পরিশুদ্ধ করে সকল প্রকারের শিরকে এবং বিদা থেকে মুক্ত করে পরিচ্ছন্ন আকিদা পোষণ করে তার সে আকিদাকে নিরুঙ্কুশ বলে আল্লাহ সুবাহান উপর স্থাপন করতে পারে আর এর বিস্তৃতি তার অন্তরকে তার কল্পকে সাজাতে পারে আর এই তাকুয়ার পাহারা দিয়ে পাহারা দাঁড়িয়ে দিয়ে তার জীবনকে পরিচালনা করতে পারে সেই বিষয়েই তোমরা পরামর্শ করো এই দুইটি কাজে পরামর্শ করা যাবে করা করা যাবে করা পরামর্শের জন্য শর্ত যে কোনো বিষয়ে পরামর্শ করা যাবে না যে কোন একটা কাজ হয়ে গেছে পাপ কাজ এই পাপ কিভাবে বৈধতা দেওয়া যায় এই জন্য পরামর্শ করবেন এর অধিকার নাই কেউ যদি করতে চায় এই পদ বন্ধ হবে এই গণের পরামর্শ করতে দেওয়া যাবে না আল্লা নিষিদ্ধ করে দিয়েছেন বত্তাকুল্ল হেল্লাজি ইলাইহি তোখ সারুন তোমরা ওই আল্লাহকে ভয় করু যার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে করা হবে ইলাইহি তোখ সারুন যেখানে যে আল্লাহর কাছে তোমাদের সকলকে একত্রিত করা হবে জমা করা হবে সেই আল্লাহকে ভয় করো এখানে আল্লাহ সুবাহান এমন একটা সময়ের অবস্থার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন সকল মানুষ মানুষ আল্লাহর সামনে হাজির হবে আগে পরের কেউই এ থেকে মুক্ত থাকবে না থাকবে কোথায় হাসরের ময়দানে হাসর কেন বলা হয় একত্রিত হওয়ার জায়গা একত্রিত হওয়ার জায়গা জমা হওয়ার জায়গা সকলের একটা সমাবেশ হবে সকল মানুষ আগে পড়ে সকল মানুষ একটা জায়গায় একত্রিত হবে তার নাম হল নাম হাসর হাসর আর এটাই হচ্ছে আল্লাহ বলছেন তুষারুন তোমাদেরকে একত্রিত করা হবে কার কাছে ইলাইহি আল্লা আল্লাহর কাছে তোমাদেরকে একত্রিত করা হবে ওই আল্লাহকে তোমরা গোপন সলা পরামর্শ কানাকানি এত শয়তানের পক্ষ থেকে এই গোপনে যে সলা পরামর্শ করা হয় কানাকানি করা হয় সেটা হল শয়তানের পক্ষ থেকে এর কারণটা হল এই গোপন সলা পরামর্শ কানাকানির কারণে ইমানদারদেরকে কষ্ট দেওয়া হয় অথচ এই ইমানদারদেরকে কোনো কিছুই কষ্ট দিতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ইমানদারদেরকে কোন কষ্টই দিতে পারে না এরপরও ইমানদারদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের দুশ্চিন্তায় পেলার জন্য মানসিক যাপনার জন্য এই সলা পরামর্শ করা হয় আর এই সলা পরামর্শটা হল শয়তানের পক্ষ থেকে এই নাজুয়া কানাখানি গোপন সোলা পরামর্শ এটা শয়তানের কাজ এটা কোন ইমানদার করতে পারে না তবাকালিলকুন আর যারা ইমানদার তাদের উচিত তারা যেন শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে যারা ইমানদার তারা যেন শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সুবহান গুনার কাজে সীমালঙ্গনের কাজে রাসুলের অবাধ্যতার কাজে যে পরামর্শ করা হয় কানাকানি করা হয় গোপন সলা পরামর্শ করা হয় এই কাজটাকে বলেছেন কি কাজ। এটা হল শয়তানের কাজ ইহুদিরা গুণা ফ্রেকরা এটা করে আর মুসলমানদের আল্লাহ ডাইরেক্ট সরাসরি এই কথাগুলো উল্লেখ করে নিষেধ করে দিয়েছেন এই শয়তানের কাজে কোনো মুসলমান শরিক হবে না কোন মুসলমান এই শয়তানি কাজে শরিক হবে না কোন গুনার কাজে সীমালংঘনের কাজে রাসেলের অবাধ্যতার কাজে কোন পরামর্শ যদি হয় সেখানে কোন মুসলমান শরিক হবে না আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন কেননা এই কর্মটা হল শয়তানের আমরা যদি একটু চিন্তা করে দেখি আজকের দুনিয়ায় মুসলিম নাম দারি লুপজন আল্লাহ যে সকল কাজকে ভালো কাজ হিসেবে সবের কাজ হিসেবে গণ্য করেছেন সেইগুলো বাদ দিয়ে আল্লাহ যেই কাজগুলোকে নিষেধ করে দিয়েছেন গুনার কাজ হিসেবে ঘোষণা করেছেন মুসলিম নামদারী লোকজন সেই গুনার কাজে লিপ্ত আর জন্য তারা বিভিন্ন ধরনের ধরনের সভা সমাবেশ সেমিনার সিম্পুজিয়াম তার আয়োজন করে এই তারা বিভিন্ন ধরনের ক্রিসিস করে এই ব্যাপারে তারা বিভিন্ন ধরনের প্রবণ দলিকে গবেষণা করে করে ওই পাপ কাজের স্বীকৃতি দেওয়ার জন্য এই পাপ কাজটা সমাজের যে প্রয়োজন সমাজের মানুষ যাদের এটা উপলব্ধি করে তোর জন্য এই ব্যাপারে তারা বিভিন্ন ধরনের সলা পরামর্শ করে বেড়ায় অথচ দাবি করে তারা মুসলমান কিন্তু এই কাজটা হল শয়তানের এই কাজটা করেছিল ইহুদিগণ মুনাফিকগণিকগণ আর মুসলিম নামদারী লোকেরাও এই কাজগুলো করে চলছে এক সময় ছিল জন্ম নিয়ন্ত্রণ নামের যেই কর্মসূচিটা আয়ুব খান চালু করেছিল এদেশের আলিম উলামাগন সকলের সকল তরিকার এটার বিরোধিতা করেছিলেন এবং এটাকে খুফরি বলে আখ্যায়িত করেছিলেন ফতুয়া দিয়েছিলেন এর বিপক্ষে মিছিল মিটিং করেছিলেন এবং জন্ম নিয়ন্ত্রণের অফিস যেখানে চালু করা হতো সেটাই বাংচুর করা হত করা হত কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এটাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতার জন্য ক্রমাগত ভাবে প্রচেষ্টা চালানো হতে থাকে আর এখন এখন একদল আলেম নামদারি জাহেল তারা এর পক্ষে ওয়াজ করছে পবিত্র এবাততের জায়গা মসজিদ মসজিদের মিম্বার থেকে এই কুফরির দাওয়া দেখছে আর এই তাগুত সরকার তাগুদ শয়তানগুলো ইমামদেরকে দায়িত্ব দিচ্ছে মসজিদের মিম্বর থেকে যারা তারা যেন জুমার খুঁদবার সময় সময় জন্ম নিয়ন্ত্রণের পক্ষে কথা বলে আর সেই ইমামরা মসজিদের মেম্বার থেকে এই কুফরি কাজের দাওয়াত প্রচার করছে আর এই ইমামদেরকে তাগুত শয়তান মাঝে মধ্যে দাওয়াত দেয় আর সেই দাওয়াত গ্রহণ করে ইমাম নামের নামের এই সকল এসে হাজির হয় তার কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য সার্টিফিকেট নিয়ে শ্রেষ্ঠ ইমামের উপাধি পায় সেখানে টাকা পয়সাও পায় এখন এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতার জন্য যেইভাবে ক্রমাগত চেষ্টা চালানো হয়েছে জন্ম নিয়ন্ত্রণের যত উপকরণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হতো বিনামূল্যে বিনামূল্যে বিনা পয়সায় ঘরে ঘরে পৌঁছে দেওয়া হতো এখন আর এটার প্রয়োজন মানুষ এই আঁকিদা গ্রহণ করে ফেলেছে জন্ম নিয়ন্ত্রণের প্রতি মানুষ এখন ইমান এনেছে সেহেতু নিজেই টাকা দিয়ে এখন ফার্মেসি থেকে এগুলো কিনে আনে নিজেই এখন নিজের টাকা দিয়ে কিনে আনে কিনে আনে কারণ একটা কুফ্রি কর্মকে মানুষের ইমান আপিদার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর এটা সহজ হয়েছে আলেম নাম কিছু লোককে তাদের পক্ষে নেওয়ার কারণে এই কাজগুলো যে এই গোপনে গোপনে তারা প্রথম করেছে করেছে এরপরে কিছু কিছু আলেমদেরকে বিভিন্ন ধরনের রূপ দেখিয়েছে প্রশিক্ষণ দিয়েছে টাকা পয়সা দিয়েছে তাদের ইমান কিনে নিয়েছে টাকা দিয়ে আর এদের তারা তাদের ইমান বিক্রি করে মুসলমানদের ইমামদের লেবাস লাগিয়ে তারা এই কুফরি কর্মে কোন লিপ্ত্রেষ্ঠ জায়গা মসজিদ মসজিদের মেম্বার থেকে কর্মগুলো করে চলছে এই কাজগুলো যে করা হয়েছে এই কাজগুলি হলো শয়তানি কর্ম এই সমাজের মধ্যে শয়তানি কর্ম কুফুরি কর্ম আস্তে আস্তে তার গুরাপত্তন ঘটেছে তার শিকর শিকর গেড়েছে মানব সমাজের মধ্যে মানুষের চিন্তার মধ্যে আকিদার মধ্যে আস্তে আস্তে এই পাপের কাজটাকেই তারা গ্রহণ করে নিয়েছে এখন আর এটাকে পাপ মনে করে না মনে মানুষের মধ্যে এই গোপন সলা পরামর্শের মাধ্যমেই অপকর্মগুলো বিস্তার লাভ করেছে এ সকল কর্ম সম্পূর্ণ নিষিদ্ধ এই কাজটা ছয় পানের এই জন্য কোন মুসলমান মুসলমান গোপনে গোপনে কোন কর্ম করবে না গোপন সলা পরামর্শ করবে না কানাখানি করবে না যা করবে প্রকাশ্য আর যদি গোপনে গোপনে কোন কাজ করতেই হয় সোলা পরামর্শ করতেই হয় সেটা করবে তাকওয়া। কল্যাণ এবং তাকুয়ার কাজ নেকির কাজ সবের কাজে তারা পরামর্শ করতে পারবে তা কুয়ার কাজে পরামর্শ করতে পারবে ভালো কাজে পরামর্শ করতে পারবে মন্দ কাজে করতে পারবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন লাকুর আন মজিদ সহি শুদ্ধভাবে বুঝতে পারি উপলব্ধি করতে পারি এবং সে অনুযায়ী আমরা আমল করতে পারি আমি কোনো কোন প্রশ্ন শুভায়ন কাল শহ ইরতু ই